আল্লাহু আকবার ওয়াস্তাগফিরু ওয়াস্তাগফিরু রব্বি মঞ্জু ফলাহ ইন ষদুদ নাম বিদ্যাম মোহাম্মদ দু বিসৎকুল ورَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا وقال رسول الله صلى الله عليه وسلم تَرَبْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَمْ تَدِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا শ্রদ্ধে সভা হজরমায় সম্মান শুধু সমস কলাম চায় অবশ্য আয়া কুরায় মা তিন আয়া এই আয়াত আল্লাহুল আমি একটা বিশেষ ঘটনা উপলক্ষে নাজির করেছিল কোনো ঘটনা উপলক্ষে যদি কোরআনের কোনো আয়াত নাজিল হয় তাহলে সেই ঘটনাকে উক্ত আয়াতের স্বামী নজুন বলা হয় কাদী যে ঘটনা পড়তে আল্লাহ তিন নম্বর আয়াতনা দিন করলেন এই ঘটনাটাই উত্ত আয়াতের স্বামী ঘটনাটা হল মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ্লামে মহানবীর বিদায় হজ নয়োগ্য ঘটনা ওই ঘটনাটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজ বলা হয় মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা যে মোহাম্মদ রসুল উল্লাহাম দুনিয়াতে তেষট্টি বছর ছিল এই বছরের আল্লাহ রাসুর জীবনের যে শেষ হজ পালন করেছে এই হজ পালন করার পরবর্তী তিন মাসের মধ্যে তিনি মহানবীর বিদায় হয় করা হয় যেহেতু এই হজ পালনের পরবর্তী কিছু কিছুদিনের মধ্যে রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন বিভিন্ন রসুলের সেই ভশ্ণটি বিদায় হজ বল এইসাল্লামের সাথে লক্ষাজি সাহাবায় রাম উপস্থিত ছিল হজের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় ফল হল দিল মাসের নয় তারিখে সন্ধ্যা পর্যন্ত আলফার ময়দানে টাকা এটাকে হজের পরিবাসায় উপুফে আলফা বলা হয় ঘটনাক্রমে কোন তারিখটা আভার ময়দানে হাজিরে এই তারিখটা যদি কোন শুক্রবার হয় তাহলে ওই বৎসর যারা হজ করে তারা একটা হজের দ্বারা সত্তরটা হজের প্রভাব মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লামের বিদায় হজের সময় ওই তারিখটা শুক্রবার ছিল কাজী আল্লাহ রসুল নিজেও জীবনের শেষ হজ একটা হজের দ্বারা সত্য একটা হজে থিক সাহাবায় সেরাম যারা এই হজে শরিক ছিলেন তারা সবাই একটা হজের দ্বারা সত্যিকটা করে থাকেন এই আহার দিনের নয় তারিখ শুক্রবার যখন রসুল্লি সুল্লাহ আলহি ওসাল্লাম আরফার ময়দানে অবস্থানরত ছিলেন আরফার ময়দানের এক পাশে উচ্চ কাঠোর একটা পাহাড় আছে এই পাহাড়টার নাম জবালের রহমত রহমতের পাহাড় এই পাহাড়ের যত বেশি নিকটে থাকা যায় ততই বড় তত আল্লাহ রাত বিদায় হাজে ও কুফে আবার সময় এই রহমতের পাহাড়ের নিকটবর্তী ছিলেন এম তায় আসলের সময় রসুল করিম সাল্লাম নিদের বাহনের মহা মূল্যবান ভাষণ দিয়েছিল ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় বলা। দশন বল হ মাসের নয় তারিখ শুক্রবার হজ আদায় করতে গিয়া আমদার দাসু আর ফার ময়দানে অবস্থান করার সময় আসরের সময় নিজের বাহনের পুঁচে আরোহিত অবস্থায় হজে অংশগ্রহণকারী শাহবায়ে তেরামদের উদ্দেশ্যে যে মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন এটাকে ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হাজার বাসন এই বাসনের দিন তারিখ আপনাদের এখান থেকে স্মরণ রেখে যেতে হবে তেলাবাতৃত আয়াতের তশ্চির বুঝাতে আমি যে আয়াত তেলাবাত করেছি সেই আয়াতের তশ্চির বুঝার জন্য মহানবীর বিদায় হজের বাসনের দিন তারিখ সন মনে রাখতে হবে আমি আবারও বলছি মহানদীর বিদায় হজের বাসনের দিন ছিল শুক্রবার সময় ছিল আসনের সময় তারিখ ছিল দিন হর মাসের নয় তারিখ শুক্রবার আসরের সময় এই কথাটা মনে না রাখলে যে আয়া তিলাওয়াত করেছি এই তিলাওয়াতের অংশের প্রথম শব্দটার অর্থই বুঝবেন তারিখটা মনে রাখলে ওই আয়া প্রবৃদ্ধি যে প্রথম শব্দটা সন কোনটা দশম মাস কোনটা হাজ মাস তারিখ না বা সময় এই বাসনের মধ্যে বাসনের শুরুতেই আল্লাহ রাসুল সমস্ত মুসলমানদের উদ্দেশ্য করে বলেন সাদটা নারীদের সাথে সদ্ব্যবহার করেন নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা মহানবীর বিদায় হজের বাসনে সর্বপ্রথম বলেছে মহানবীর বিদায় হজের বাসনের প্রথমেই তার অধিকারের কথা বলেছে নারীদের অধিকারের কথা যারা ইসলাম ধর্ম জানে না যারা ইসলাম ধর্ম বুঝে না এরা জানে না ইসলাম নারীদেরকে কতটুকু অধিকার এবং মর্যাদা দিয়েছে যাদের জানা নাই যাদের বুঝে আসে না তাদের মহানবীর বিদায় হাতের বাসন করা দরকার জানা দরকার বুঝা দরকার ভাষণের শেষের দিকে আল্লাহর রসুল সাল্লাহ সমবেচক লক্ষাধিক সাহাবায় কেরাম দে করে বলেন হাল বাল্লাক আল্লাহ আমার কাছে যা কুসুমাদি করেছিলেন আমি সবগুলি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি না সাহাবায় কেরাম বলেন পৌঁছে দিয়েছেন তখন রাসুল আল্লাহকে সাক্ষী করে বলেন হে আল্লাহ তুমি সাক্ষীটা কর তোমার বাংলারা শিকার করতেছে যা কিছু কাছে করেছ সবগুলি ওনার যদি এত দূরে দূরে মোবাইলে আলাপ করতে হয় পেলে একটু দূরে গেলে বলা হয় এত দূরে দূরে মোবাইলের আলাপে আমার ডিস্টার্ব রাসুল একবার সাহাবায়ের প্রে সাক্ষী করলেন দিয়েছেন। আবার আল্লাহকে সাক্ষী করলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো কেন রাসুল এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়া নিজের উন্মতকেও সাক্ষী রাখলেন আল্লাহকেও সাক্ষী রাখেন তার কারণ হল ইতিপূর্বে আল্লাহ এক বলেছিলেন অর্থাৎ আমি আপনার কাছে যা কিছু নাদিল করি সবগুলি আমার বন্ধাদের কাছে পৌঁছে দিন একটা কথাও যদি পৌঁছাবার বাকি থাকে। তাহলে আপনাকে রাসুল বানায় যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব আদায় হবে না কথা নাকি নর্মাল না শক্ত আল্লাহ যত কথা রাসুলের কাছে নাজির করেছেন এর মধ্যে একটা কথাও পৌঁছাবার বাকি থাকে। রাসুল বালাই যে দায়িত্ব দেওয়া সেই দায়িত্ব জিজ্ঞাসা করলেন আমি আল্লাহর সবগুলি কথা তোমাদের কাছে পড়লে যাচ্ছি না। তারা সাক্ষী দেওয়ার পরে আল্লাহর রাসুল যদি আল্লাহকে সাক্ষী করলেন আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার আমার কাছে তোমার নদী করা সবগুলি কথা তোমার বন্দাদের কাছে আল্লাহ রায়ের নম্বর আয়াত আয়াতের যখন নাসুল ইকবাল নিজের উন্মত কে করলেন আবার আল্লাহকে সত্যি করলেন তখন এইটাকে কেন্দ্র করে আল্লাহ সুরায় মায় তিন নম্বর আয়ার মানি করছে আয়ারটা অনেক লম্বা এর আমি শেষের দিকে একটা অংশ তিলাবাত করেছি আমি যে অংশটা তিলাবাত করেছি এই অংশে আল্লাহ বলেন আল যাউমা আত্মালতু আকুম দি আত্মানু পরিপূর্ণ করে আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন আগের কথাগুলি বুঝছেন আপনারা একটু দয়া করে বলুন আল্লাতে বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে আজকে বলতে কুণ্ডে বিদায় হজের বাসনের দিন আজকে বলতে মহানবীর বিদায় হজের বাসন মহানবী মোহাম্মদ রসুল হজের দিন আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে এই আয়াতের থেকে আজকে আমাদের তিনটা কথা বিস্তারিত ভাবে আলোচনা করা চেষ্টা করা একটা হলো আল্লাহ বললেন আজকে এই আজকে বলতে কুন্দী এর অনেকটাই আলোচনা হয়ে গেছে আর একটা হলো আল্লাহ বললেন আত্মাল তুলা কুম আমি পরিপূর্ণ করে দিয়েছি আর কথা হলো তোমাদের দিন তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আজকে আজকে বলতে কোন দিন বলতে কি বুঝায় আর পরিপূর্ণ বলতে কি বুঝায় এই তিনটা কথা আলোচনা মায়েদা তিন নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই কথাগুলির পরিপূর্ণ করে দেওয়া বলতে কি বুঝায় এই কথাগুলি ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে ব্যাখ্যা সারা বুঝে আসবে না তার কারণ থেকে বিদায় হওয়ার কতদিন আগে অথচ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আর মাত্র নয় দিন বাকি থাকা অবস্থাতে ও আল্লাহ আর একটা আয়াত সে আয়াতটা হল ওই দিনকে বয় কর যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওই দিন তোমাদের প্রত্যেকের যার যার কর্মফল বুক করতে হবে যারা দুনিয়াকে অপরাধ করবে গুণা করবে তওবা করবে না নিজেদের সংশোধন করে নিবে না এদের জাহাঙ্গামের শাস্তি বুক করতে হবে দুমুম হিসাবে নয় নিজের পাপের কর্মফল হিসেবে ইয় একটা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার নয় দিন আগে তুরাই না এরা তিন নম্বর আয়াত কতদিন আগে না দিয়ে হইলো সেই আয়াতে আল্লাহ বলে দিলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে নয় দিন আগে যে আরেক আয়াত না দিন হইলো তিন মাস আগে আল্লাহ সুরায় মা এটা তিন নম্বর আয়াতিল করে বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এর আরো এগারো সপ্তাহ পরে কত সপ্তাহ এগারো সপ্তাহ পরে বলেন এগারো সপ্তাহ পরে যে আর একটা নাজিল করলেন সে আর একটা দিনের ভিতরে না ভাই যদি ভিতরে হইয়া থাকে ওইটা নাজিল হইবার আগে দিন পরিপূর্ণ হয়েছিল কিভাবে আর ওই আয়াতটা যদি দিনের বাইরে থাকে তাহলে আয়াত কি আমাদের ধর্মের বাইরে আছে কাজে ভিতরে বললে এক প্রশ্ন বাইরে বললে আরেক প্রশ্ন দাদাই কেনে দাঁড়ায় না এর মীমাংসার জন্য দিন বলতে কি বুঝায় দিন কাকে বলে এই প্রশ্নের জবাবটা আগে পরিষ্কার করে নেওয়া দরকার দিন কারে গ এই প্রশ্নের জবাব পরিষ্কার না হওয়া পর্যন্ত তিন মাস আগেই যদি আমাদের দিন পরিপূর্ণ হইয়া গেল তাইলে তিন মাস পরে আবার যে আয়াত না দিন হইল সেই আয়াত দিনের ভিতরে না বাইরে এই প্রশ্নের জবাব বুঝে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা দীম শব্দের ব্যাখ্যা না বলব শব্দের পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ফক্রব্লাল আলী দিন শব্দ ব্যবহার করছে একটা যে আয়াতে নয় বহু আয়াত কিন্তু লক্ষ্য করার ব্যাপার হল কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ ব্যবহার করে বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করে বুঝে থাকতে বলেন ডিম শব্দ কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করা হচ্ছে না বিভিন্ন বিভিন্ন এর সঙ্গে সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ কুলামের যে আয়া ব্যবহার করেছেন আয়াতটা হলো সুরাপুর তিন নম্বর আয়া বুঝে তা করে বলুন সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ তুনসুর আর প্রথম্বর আয়া তুলে ব্যাপার সুরে তিন নম্বর এখানে আল্লাহ বলেন ব্যবহার করেছেন কর্মফল দেওয়ার দিন কেয়ামতের দিন কি আল্লাহ কর্মফল দেওয়ার দিন বলছে কারণ কেয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের দুনিয়ার জীবনের সকল কর্মের ফল দেওয়া হবে বিভিন্ন আমাদের দিন চার লাশ রাত নম্বর আয় কর্মফল দেওয়ার দিন বলেছে এখানে দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে বুঝলি বলুন পুরাতন ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ পুনর্তে ব্যবহার করেছেন কর্মকে কারণ ক্যামতের দিন সকল মানুষকে আপন আপন কর্মের ফল এই কথার এক ক্যামতের দিন আমার জীবনের সকল কাদের ফল আমাকে লোক করতে হবে এই কথার এক যার অন্তরে তাকে না সে কোনো অপকর্ম করতে ভয় পায় না যার অন্তরে এই কথা রে তাকে যে কি দিন আমার সকল কর্মের ফল রোগ করতে হবে সেই ব্যক্তি কোনো অপকর্ম করার সাহস করতে পারে না কথাটা বুঝতে পারছেন আপনাদের কি বিশ্বাস হয় কি আমাকে দিন আমাদের সকল কাজের ফল রোগ করতে হবে পরমাল্লাকে বলেন দুনিয়াতে যারা বিন্দু মাত্র বালকর্ম করবে এইটার ফলও সে হাসরের মাঠে দেখতে পাবে দুনিয়াতে যারা বিন্দু মাত্র খারাপ কাজও করবে এইটার শাস্ত্রীয় সে হাসরের মাঠে পেয়ে যাবে জীবনে যত কর্ম করুক তার ঘোষণা করেছেন এবং দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন ক্যামতের দিন আমাদের সফল কাজের ফল মুখ করতে হবে এই কথার বিশ্বাস অন্তরে থাকলে খারাপ কর্ম করার সাহস থাকবে বুঝে থাকে যারা দুনিয়াতে গুনার কাজ করে অবাধে এদের অন্তরে কর্মফল দেওয়ার দিনের বয় আছে কর্মফল দেওয়ার দিনের বয় যাদের অন্তরে থাকে তারা খারাপ কর্ম করার সাহস করতে পারে না খারাপ কর্ম করে দুঃসাহর করে তাদের অন্তরে দিনের ভয় থাকে হজরত আলহু একটা জীবনের একটা চমৎকার ঘটনা আছে এই বিষয়টা পরিষ্কারভাবে ভাবে দেওয়া হজরত ফারুক রি আল্লাহ যার নাম শুনলে সারা দুনিয়া চাপত এত বড় শক্তিশালী শাসন কর্তা ছিল চলাচুরা করতেন তারে দেখলে আগের থেকে যারা চিনে না এরা কল্পনাও করতে হতো না ইনি এত সাদা সিধাভাবে চলা তিনি সময় কোথাও সফরে যাচ্ছিলেন মরুভূমির মধ্যখানে রাস্তা চলতে চলতে এতে খিদা লাগে সাথে খাওয়া কিছু ছিল না দেখেন মরুভূমির মধ্যখানে একটা ছাগলের রাখাল একদল এক পাল ছাগলের রাখালই করে এর মধ্যে থেকে রাখালটা একটা ছাগলের দুধ গোহন করল এবং নিজে পান করল ফলিফা উমর সেই ছাগলের রাখালকে বললেন ভাই তোমার আরেকটা ছাগলের দুধ গোহন করে আমাকে পান করতে দাও রাখাল বলে মুসাফিদ রাখাল তো আর ফলিফা উমর না রাখাল মুসাফিদ হিসাবে রাখাল বলে মুসাফির এই ছাগলের পালের মালিক আমিনুন আমি বেতন তোমাকে আমি কোন ছাগলের দুধ দিতে পারবো না কোনো মুসাফির কে পান করাবার পারমিশন আমার মালিকের নেয় এই কথা শুনে সলিহা উমর বললেন ভাবলেন যে তোমার কথায় তো মনে হয় শের বিচারের বয় তোমার অন্তরে আছে। কিন্তু সত্যই তোমার অন্তরে শের বিচারের বয় আছে কিনা আমার পরীক্ষা করতে হবে ওমর ভাবলে এই ছাগলের রাখালকে পরীক্ষা করার জন্য ওমর বললেন আরে রাহাল একটা কথা শুনো তোমার পালের একটা ছাগল আমার কাছে দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও তুমি কিছু টাকা পাইলা আমি একটা ছাগলের মালিক হইলাম আর দুধপাত করে আমার খিদানি দাঁড়ান করল। মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন তুমি বলবা একটা ছাগল বাগে খেয়ে ফেলছ তখন ছাগলের সেই রাখাল মুসাফিক বেশি ফলিহা উমরের বিরুদ্ধে ফেক গেল কিন্তু তুই আমাকে বল কাল হাসলের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি তখন কি জবাব ঘটনা বুঝে থাকলে এই ছাগলের রাহালকে একটা ছাগল বিক্রি করে তার পয়সা আত্মসাত করার অপকর্ম থেকে কোন বাহিনী ফিরাইল কোন পুলিশ ফিরাইল কোন দান্দা ফিরাইল কোন সরকার ফিরাইল না বিচারের বয় ফিরাইল তাহলে সকাল প্রকার অপরাধ অন্যায় অত্যাচার অনুসার দুলুন সকাল প্রকার পচার দুরাচার দিন এইগুলির থেকে মানুষকে কিরাইতে পারে কোন জিনিস বল এই কথা বুঝেই আল্লাহ চুরাতুল পা তিন নম্বর আয়াকে বলেন মা লিখিয় সারা জীবনের সকল কাদের কর্ম হল দেওয়ার দিন ক্যামতের দিনের মালিক আল্লাহ আমি কে কথা বলতে ছিলাম ফতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন এই আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন সবগুলির জবাব সামনে আসতেছে কোন আয়াতে ডিম শব্দটাকে আল্লাহ পুরো ব্যবহার করলেন স্মরণ না রাখলে প্রশ্নগুলির জবাব বুঝতে পারবে তাই একটু দয়া করে বলুন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করে বাতারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিন আবার আসি না দিন শব্দ এখানে দিন শব্দ শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেন এখানেও যদি শব্দের অর্থ করেন আপনি কর্মফল তাহলে অর্থ ফাঁসনের দিন মানুষের কর্মফল দিতে জবরদস্তি করা হবে না কাউকে দূরে কর্মফল দেওয়া হবে না অথচ এই অর্থটা সঠিক নয় সবস্ত পাপিদেরকে হাসরের মাঠে কর্মফল হবে। মনে হাসরের মাঠে তার কর্মফল হবে না। কর্মফলকে বলুন হেসরের মাঠে পাপিষ্টরা তাদের কর্মফল খুশি বলে নিবে দূরেই দেওয়া হবে তাহলে লাইক রাহাফি দিন এবে দিন শব্দের অর্থ বলেন কর্মফল তাহলে অর্থ দাঁড়ায় কর্মফল দিতে কাউকে দূর করা হবে না অথচ কর্মফলের মধ্যে অর্থ শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছি তাহলে এখানে দিন শব্দের সুরাতার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার জন্য ধর্মফল অর্থ বুঝাবার জন্য নয় তাহলে এখন আয়তের অর্থ জানাইল ধর্মের ব্যাপারে জোর চলবে না দুনিয়ার জীবনে সারা সারা দুনিয়ার সমস্ত মানুষ যার যার ধর্ম পালনে স্বাধীন যে হিন্দু ধর্ম পালন করে তাকে সেই ধর্ম ছাড়তে বাধ্য করা যাবে না যে ইহুদি ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না যে খ্রিস্ট ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না যে ইসলাম ধর্ম পালন করে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না এই লা হইল ইকরাকের মর্ম এখানে ধর্মের ব্যাপারে জবরদস্তি নাই কর্মফলের ব্যাপারে জবরদস্তি নাই নয় ধর্ম পালনের ব্যাপারে জবরদস্তি নাই প্রত্যেক মানুষ দুনিয়াতে যার যার ধর্ম পালনে তাদের এই কথাটা আয়াতে আয়াতজি আল্লাহ ইব্রাহাব এখানে দিন অর্থ ধর্ম তাহলে আয়াতের অর্থ কি ধর্মের ব্যাপারে কোন ধর্মাবলম্বীকে তার ধর্ম পালনে বাজা দেয় তাহলে এবার প্রশ্ন জাগে কিনা তাহলে কি সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মই আল্লাহর পছন্দ সই তাই যদি হয় তাহলে সুব্রতুল মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ প্রেমা বললেন ওয়ারাদুলা কুমুল ইসলাম আদিনা একমাত্র ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য মায়েদার সই করে নিলাম বলেন। একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ বলেন কোন ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না তাহলে এবার প্রশ্ন জাগে কিনা যে সমস্ত ধর্মাবলম্বীকেই যদি যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয় বাধা দেওয়া যায় না তাহলে আপনি সবগুলি ধর্ম পছন্দ করবেন না কেন শুধু একটা ধর্ম পছন্দ করবেন কেন আর একটা ধর্মই যদি অন্য ধর্ম যদি আপনি করবেন না সেই ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন প্রশ্ন বুঝলেন কি রাজ প্রশ্নের জবাবটা সহজে বুঝতে পারবো আমরা একটা উদাহরণের ম্যাগে কোন পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে সব ছাত্ররা এই প্রশ্নের জবাব শুদ্ধ লেখে যারা ভুল লেখে এদেরকে লেখতে বাধা দেওয়ার কোন নিয়ম আছে নিয়ম নাই বুল লেখলেও লেখার স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতা দেওয়ার নিয়ম উদ্দেশ্য কি এর দ্বারা সে পাশ করবে তাহলে তো প্রশ্ন এখানেও আসে যে লেখার দ্বারা পাশ করবে না এই লেখার স্বাধীনতা দেওয়া হইল কেন আর স্বাধীনতাই যদি দেওয়া হইল তাহলে পাশ করতে দেওয়া যাবে না কেন এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের অস্বী জবাব আল্লাহুল গোটা দুনিয়াটাকে একটা পরীক্ষার হল বানাইছেন গোটা দুনিয়াটা একটা পরীক্ষার হল সমস্ত মানুষ এই পরীক্ষার হলের পরীক্ষার্থী সমস্ত মানুষ এই পরীক্ষার হলের পরীক্ষার সুতরাং এখানে তুমি শুদ্ধ ধর্ম পালন করলে যেমন ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে ভ্রান্ত ধর্ম পালন করলেও স্বাধীনতা দেওয়া হবে এটা পরীক্ষার হল এখানে বাধা দেওয়ার নিয়ম নাই পরীক্ষার হলে যেমন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়ার নিয়ম নাই ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই ধর্ম সবগুলি আল্লাহ গ্রহণযোগ্য হওয়ার কারণে না পরীক্ষার নিয়ম রক্ষার কারণে এই কথাটা অনেক লোকে ভুলে যাওয়ার কারণে অনেক লোকের চিন্তা চেতনা ধ্যান ধারণা ভ্রান্ত হইয়া যায় এই কথাটা না জানার কারণে এই কথাটা না বোঝার কারণে অনেকে মনে করে যেহেতু আল্লাহ সব ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেন ধর্ম এক না এবার প্রশ্ন জাগে আর দুনিয়াটাকে যে আল্লাহ আর আমাদেরকে পরীক্ষার জন্য সত্য ধর্ম পালন করি না এই কারণে শুদ্ধ ধর্ম পালন করলে যেমন বাধা দেওয়ার নিয়ম নাই ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম তাহলে नमज पढ़ाओ तो धर्म क्या रुदा रखाओ तो धर्म क्या क्यों नमज ना पढ़ नमज पढ़ारे रुदा ना रखले ते रुदा रखार जो चाप देवा क्यों ये प्रश्न तो आसते धर्म बेपारे जेहतु आप समस्त मानुष के स्वाधीनता दिए ধর্মের কাজ নমাজ পড়া না পড়ার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয় না কেন নমাজ না পড়লে চাপ দেওয়া হয় রোজা না রাখলে রোজা রাখার জন্য এই প্রশ্নের জবাবটাও একটা উদাহরণের মাধ্যমেই আমরা সওয়ালে করতে পারছি ইসলামের বিধানে একটা সাবালে গানি যে কোনো একজন পুরুষকে স্বামী রূপে গ্রহণ করার অধিকার রাখে কিনা সাবালেগা নারী যদি গ্রহণ না করে, সারা দুনিয়ার সমস্ত লোকে দূরে তারে কোনো পুরুষের কাছে বিয়া দিলে ইসলামের বিধান মতে বিয়া হবে নারী যদি সাবালেগা হয় কোন পুরুষ তাদের সে স্বামী রূপে গ্রহণ করবে না করবে সম্পূর্ণতাকে এই ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয় যে পুরুষটাকে সে স্বামী রূপে গ্রহণ করতে চায় না সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবে দূরে ওই নারীটাকে ওই পুরুষের কাছে বিয়া দিলেও ইসলামের বিধান মতে বিয়া হবে না কিন্তু সে যখন নিজের ইচ্ছা মতে একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে দিবে একটা পুরুষকে যখন নিজের ইচ্ছায় স্বামী হিসাবে গ্রহণ করে দিবে এখন এই স্বামীর স্বাধীনতা থাকে তুমি বাধ্যভাবে তোমরা নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছ এখন তোমরা ইসলামের বিধান পালন করতে হবে কথা বুঝলেন কিনা বুঝলেন কিনা স্বাধীন হ্যাঁ একজন হিন্দু ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন একজন ইহুরি ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীন কিন্তু যে ইসলাম গ্রহণ করে ফেললো সে ইসলামের বিধান পালন করা না করার ব্যাপারে স্বাধীন নয় তুমি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবার ইসলামের বিধান পালন করতে তুমি বাধ্য যেমন ভাবে একটা নারী যতক্ষণ পর্যন্ত কোনো পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে না ততক্ষণ পর্যন্ত কাকে গ্রহণ করবে কাকে করবে না এই ব্যাপারে সে স্বাধীন কিন্তু একটা পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে ফেলার পর তার গর্ব করা না ব্যাপারে তার স্বাধীনতা থাকে না কোন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার পর এর বিধান পালন করা না করার কোন স্বাধীনতা থাকে না কথা বুঝে থাকে এবার একটু জায়গা করে বলুন একজন খ্রিস্টানকে বাধ্যতামূলক পাঁচ বেলা নামাজ পড়তে হবে কেন ইসলামের বিধান তার উপর বর্তায় না ফালদেলার নামাজ পরাজে ইসলামের বিধান ও মুসলমানের উপর বর্তায় না মুসলমানের উপর বর্তায় সুতরাং একজন ইহুদিকে পাক বেল নামাজ করার জন্য চাপ দেওয়া যাবে না একজন খ্রিস্টান কে পাক বেলানামাজ করার জন্য চাপ দেওয়া যাবে না একজন বৌদ্ধ কে রমজান মাসের রুদা রাখার জন্য চাপ দেওয়া যাবে না একজন হিন্দুকে আজহার কুরবানি করতে চাপ দেওয়া যাবে না কেন এইগুলি ইসলামের বিধান সে এখনো ইসলাম গ্রহণ করে নাই সুতরাং ইসলামের কোন বিধান তার উপর বর্থায় না কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছে বেলার করতে হবে রমজানের রোজা বৈধ্যতামূলকভাবে রাখতে হবে ইসলামের বিধানগুলি বৈধ্যতামূলক ভাবে দুজা ক্ষেত্রে ব্যবধান পরিষ্কার ভাবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবার আল্লাহ আল্লাহুল দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে যে বলেছেন লাকরা হাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোন জোর চলবে না অর্থাৎ প্রত্যেক ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সামান্য রকমের বল প্রয়োগ করা হদরত উমর যখন হলিবাদ মুসলিম ছিলেন উমরের শাসিত দেশের একটা নাগরিক একটা বৃদ্ধমে খ্রিস্টান ছিল উমরের দেশের নাগরিক উমর শাসন আর এই নারীটা উমরের দেশের একজন পাবলিক উমর বললেন তুমি মুসলমান হয়ে যাও নারীটা বললো কেন আমার বাবা ছিল খ্রিস্টান আমার দাদা ছিল খ্রিস্টান আমার খ্রিস্টান আমার চোদ্দ পুরুষ ছিল খ্রিস্টান আমি মুসলমান হবো কেন আমি উমর আর কোন কথাই বলবেন না। দেশের প্রধান শাসন কর্তা উমর আর বিদ্যামে এটা একজন সাধারণ নাগরিক উমর কি ইচ্ছা করলে বলতে পারতেন না তুই মুসলমান না হইলে তোকে জেলখানা দেবো বলতে পারতেন কি কিন্তু কোন কথাই বলি কেন আল্লাহ কোরআনে পরি ধর্ম করার দাওয়াত উমারের ঘটনার থেকে কি বুঝলেন ইসলামের সূচনা কাল থেকেই মুসলমানরা অমুসলমানদেরকে ইসলাম কবল করার জন্য বল প্রয়োগ করেছে না আল্লাহ প্রদত্ত স্বাধীনতা দিয়েছে এতটুকু কোথাও তো এখন একটা জটিল প্রশ্ন আছে তাহলে তার জীবনের শেষ দশটি বৎসরে ছয়ষট্টিটা যুদ্ধ পরিচালনা করলেন কেন জীবনের শেষ দশ বৎসরে কতটা যুদ্ধ পরিচালনা করছেন সেনাপতি অবস্থায় উপস্থিত রয়েছে আর পেরে তার পক্ষ থেকে সেনাপতি নিযুক্ত করে দিচ্ছে তেইশ এবং তেতাল্লিশ ছয়ষট্টিটা যুদ্ধ আল্লাহ রসুল জীবনের শেষ বছরে বৎসরে ছয়চল্লিশটা যুদ্ধ পরিচালনা করেছে কে ইসলাম গ্রহণ করার জন্য যদি সামান্যতম বললেন কেন এই প্রশ্নের জবাব খুব পরিষ্কার ভাবে সব মুসলমানের জানা থাকা দরকার কারণ এই কারণটা যারা জানে না এরা বলতে চায় গায়ের জুড়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে তাই ইসলাম ধর্মটাই ধর্মের কাজে এই অফবাদ সত্যই যদি আপনারা এই দুষে দোষী না হইয়া থাকেন আপনারা গায়ের জুড়ে অমুসলমানকে মুসলমান বানান এই দু যদি এই দুষে যদি সত্যি আপনারা দোষী না হইয়া থাকেন আপনাদের নবী দশ বছরে ছয়ষট্টিতে যুদ্ধ কেন করলেন জানতে হবে এবং বলতে হবে এই সবগুলি যুদ্ধ মোহাম্মদ নসুর উল্লাহ সাল্লাসাল্লাম যতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেছেন যতগুলি যুদ্ধ পরিচালনা করেছেন একটা যুদ্ধ কোনো অমুসলমানকে দূরে মুসলমান বানাবার জন্য নয় সবগুলি যুদ্ধ আল্লাহ রসুল পরিচালনা করেছেন শুধুমাত্র সন্ত্রাস দমন করার জন্য ইসলামের নবী দশ বৎসরের ষড়ষট্টিতে যুদ্ধ করছেন কোনো অমুসলমানকে মুসলমান বানাবার জন্য দূরে সন্ত্রাস দমনে এর প্রমাণ এবার প্রমাণও বোঝা দরকার আছে এর প্রমাণ কি তিনি অমুসলমানকে ধরে মুসলমান বানাবার জন্য যুদ্ধ করেননি তিনি সন্ত্রাস দমনের জন্য যুদ্ধ করেছেন প্রমাণ কি বছর বয়সের থেকে তিনি মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তেরো বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে বুঝে থাকলে একটু দয়া করে বলুন মোহাম্মদ ইসলাম মক্কায় চল্লিশ বছর বয়স থেকে কতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে তেরো বছর क्या इसलमर दबाव दें एकम्रपराधे अबू जहा अब समाज बड़ बड़ सन्द्रासी हमला नबीर ऊपर करबी नीरह संगीसाची अनुसारी पर सन्दी हमलावर सारा रिया शेष শুধু এক দুই তেরো বছরের দাওয়াত ইসলামের দাওয়াত তাইফ এর মধ্যে বড় বড় তিনজন সরদার ছিল তিনজন সর্দারকে ডাকলেন তাদের তিনি আলাপ আলোচনায় বসলেন ইসলাম ধর্মের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ না দূরে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা নিষেধ হ্যাঁ দাওয়াত কোন ধর্মের দাওয়াত দিতে আইনে নাই আল্লাহে যা পারা দাওয়াত তিনজন সর্দারকে আল্লাহর রসুল একত্র করে বসলেন দাওয়াত দিলেন একজন সর্দার বলল আমি তোমার সাথে কোনো কথাই বলতে পারি আর একজন সর্দার বলল। সত্যই যদি আল্লাহ তোমাকে বলল আল্লাহকে তোমার মতো লোক ছাড়া আর কাউকে নবী বানাবার জন্য কোনো মানুষ পাইলেন না এই তিন সর্দারে তিন কথা বলে নবীকে তারাইয়া দিল তাই থেকে সাথে সাথে ওই সন্ত্রাসী ছেলে ফেলে দেখে দেখতে বললার থেকে একটা পাগল ছেলে আসে ওই পাগলটাকে নিয়ে তোমরা একটু মস্তানি করো একটু তিন সরদারের লালাইয়াল সন্ত্রাসীরা মুহাম্মদুরস্লার তাইফ থেকে মক্কায় ফিরে যাবেন যেই রাস্তায় সেই রাস্তার দুই পাশে লাইন করে দাঁড়িয়ে দাঁড়াইয়া যার সামনে যান সেই পাথর নিয়ে ডিল মারেল দিলের আগাতে আগাতে যখন নবী অচল হয়ে মাটিতে পড়ে গেলেন যাদের সামনে পড়ে গেলেন তারা হাত ধরে দূরে দাঁড় করাইয়া ব্যাখ্যা দিয়া বলল পরে থাকি হবে না চলতাটা থাক তোমার তোমার পথে তুমি যা হবে যখন নদী চলতে থাকেন তখন ডিল মারতে থাকে যখন পরে যান তখন দূরে দাঁড় করা যাবে এই অবস্থায় ডিম মারতে মারতে মারতে মারতে নবীর সমস্ত শরীর পাথরের ঢিলে লাগাতে রহম হইয়া শরীর রক্তে লাল হইয়া শরীরের রক্ত পা ভেসে পায়ের নিচে জুতার ভিতরে পায়ের তালু এবং জুতার তলি জুড়া লেগে গেলের শেষ পর্যন্ত নবী একটা গাছের বসে পড়লেন। আল্লাহ আল্লাহরুল আলীন জিব্রিল ফিরিস্তাকে পাঠাইলেন বললেন আমার নবীকে বল তাইব্বাসী যে ব্যবহার করেছে আমি আল্লাহ দেখেছি যদি তিনি এর প্রতিশ্রুত চা हेदायत करकेमस कर दिलनाशोध देवार्ज ना, ना दावार কি বলে দেখি সন্ত্রাসন নবীর উপর কি পরিমাণ সন্ত্রাসী হামলা তারা দীর্ঘ তেরোটি বছর করেছে এর একটা গঠন হল আরেকদিন নদী বাজারে গেলেন মানুষকে ইসলামের দাবাত দেওয়ার জন্য সংবাদ পেয়ে আবু জাহালিয়া তার সন্ত্রাসী দল বলেনা তোমরা স্বীকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে তখনই আবু জহাল সমাদের বাজারের লোকদেরকে বলে হে বাজারের লোকেরা মুহম্মদের কথা শুনবা সাবধান মোহাম্মদ পাগল তিনি এটা একা দাওয়াত দেন আর সদল বলে পাগল বলে ঘোষণা করে এর দ্বারাও যখন তার দাওয়াত বন্ধ করতে পারলো না এরা সদল বলে নুক নিক্ষেপ করতে পারে একদল মানুষে যদি একটা মানুষের গায়ে তুক দেয় শরীর ভিজে যাবে না এর দ্বারাও যখন দাওয়াত বন্ধ করতে পারলো না থুকে ভিজা শরীরে রাস্তার ভালো নিক্ষেপ করতে পারে বহুল তুকে বিদাসা দিলে বালুনিকে পোলে দাঁড়াবাহালেদে রাস্তায় ফেলে বাজারের গরিতে গড়িতে টানাইছেন এই অবস্থায় সন্ত্রাসীদের হামলা সহ্য করেছেন মক্কায় মোহাম্মদুর রসুল্লাহ তেরোটি এই তেরো বৎসরের সন্ত্রাসী হামলা এক তরফা সহ্য করেছেন কোনদিন প্রস্তুতি করেননি প্রতিবাদ করেননি প্রতিশোধ নয় বিরুদ্ধে কোনো, দাঙ্গা নয় হান্ডামা নয় মারামারি নয় কাটি নয় যুদ্ধ নয় লড়াই নয় একতরফা গুলুম করে আর তিনি একতরফা সহ্য করেন এইভাবে দীর্ঘ তেরো বৎসরের নির্যাতন সহ্য করার ফলে যে কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল হজরত বিলাল কেন বিলাল মোহাম্মদ রসুল দাওয়াত কবল করলেন এই অপরাধে মক্কার সন্ত্রাসীরা বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করাইয়া শোয়াইয়া বিশাল পাতর তার বুকে চাপা দিয়ে রাখত যেন নরাচরা করতেন এই সমস্ত নিগৃহ মুসলমানদের মধ্যে আরেকজন মুসলমানের নাম ছিল समस्त मुसलमान मध्य मुसलमान नाम हजरत ना कबुल आगुने लाल कर खब्बर कमरे चेप गरम लुहार पोरा लाल आगुने पड़ा लाल लुहार सलार चपे কমরের চামড়া পুড়ে গুষ্ট চর্বি গলে গলন্ত চর্বির দ্বারা লুহার আগুন নিল এই অবস্থায় মক্কার মুসলমানদেরকে সন্ত্রাসীরা কতদিন অত্যাচার করল কারো ইসলামের ইতিহাস জানা থাকলে মোহাম্মদ রসুল্লার জন্য থাকলে বলুন এই তেরো বছরের দিক থেকে বিরুদ্ধে কতটা যুদ্ধ করেছিলেন আজকে যারা মোহাম্মদুল্লাহকে সন্ত্রাসী মোহাম্মদ বলতে চান আজকে যারা এই নদীর উম্মদকে সন্ত্রাসী বলতে চান আজকে যারা এই নদীর ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলতে চান দশ বৎসরের মদনী লিতেষট্টিতে যুদ্ধ করেছিলেন সেই কথা বলে এর আগে তেরো বৎসরের হুকুমী দিন্দিগিতে কি হামলা সুদ্ধ করেছিলেন সেই কথা বলে না কেন এটা কি ইতিহাস দিচ্ এই সমস্ত নিরহ মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন নাম ছিল হজরত মজ্জার আদি আল্লাহ যারা ইসলাম গ্রহণ করেছিলেন একজন বৃদ্ধা মহিলা ছিলেন্লাহ মক্কা সমস্ত সন্ত্রাসীদের বড় সর্দার আবু জাহাল বর্ষা হাতে নিয়া বৃদ্ধা মহিলা সুমজার আদি আল্লাহ বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছিলেন তারপরও মোহাম্মদিরসুল্লাহ কারো বিরুদ্ধে কোন যুদ্ধ ঘোষণা করে কোন যুদ্ধ নাই কোন প্রতিবাদ নাই তারা শুধু দুর্ভোগ করেছে আর নবী এবং শুধুমাত্র সৌর্য করেছেন দীর্ঘ তেরো ছেরো অক্টর পর আল্লাহ হুকুম দিলেন দেশান্তর হয়ে যাও নবী ইহী মুসলমানদেরকে জন্মস্থান মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন সাবে রঙ্গে না অত্যাচার সহ্য করতে না সেখানে যাওয়ার পর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই রাষ্ট্রের প্রধান হলেন মহাম্মগুল তেরো বৎসরের মুক্তি দিন থেকে একতরফা গুলো সহ্য করেছেন এখানে রসুলের কোন রাষ্ট্র ছিল না ইসলামের বিধানে দমন করা রাষ্ট্রের দায়িত্ব। করলেন দমন করার জন্য যুদ্ধ করলেন না কেন রাষ্ট্র নাই দশ বৎসরের মতষট্টিটা যুদ্ধ করলেন সন্ত্রাস দমনের জন্য এখন যুদ্ধ করেন কেন এখন রাষ্ট্র আছে মোহাম্মদ রুস্লা প্রমাণ করলেন ইসলামের বিধানে সন্ত্রাস দমন করা রাষ্ট্রের দায়িত্ব যখন মুসলিমের রাষ্ট্র ছিল না তখন সন্ত্রাস সহ্য করেছিলেন যুদ্ধ করেননি সন্ত্রাস দমনের দায়িত্ব তার আসে নাই যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন তখনই আল্লাহদের আদেশ দিয়েছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হল সন্ত্রাস দমন করা তেরো বৎসর সন্ত্রাস সহ্য করেছেন এবার দশ বৎসরে সন্ত্রাস দমন করে একটা সন্ত্রাস মুক্ত করে আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া এবার বলুন তবে না স্যার দশটি বছরের মোহাম্মদ ঠিকা যুদ্ধ করলেন দূরে মুসলমান প্রমাণ তেরো বছর সন্ত্রাসীরা করেছে কোন প্রতিবাদ করেনি তার রাষ্ট্র ছিল না দশ বৎসরে মোহাম্মদুরসলার একটা রাষ্ট্র ছিল রাষ্ট্রের দায়িত্ব হল সন্ত্রাস দমন করা এইজন্য জন্য যখন তিনি সন্ত্রাস দমনের দায়িত্ব হলেন তখন সন্ত্রান দমনের জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে দশ বৎসরের যেটা যুদ্ধ করেছেন আজকের থেকে আপনাদের পরিষ্কার পাবে স্মরণরা কেউ আপনার সবাই চলে আসলাম আপনারা চলে আসুন প্লিজ আরো আসতে একটু